السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد برئيو دارشوك السرطة بايبرونا عقا كار متعابلو احنا تشملو پوزده ايشي فكر عالك مصلا نيي اي پر جابو الوشد هاتشي جي كاروني وجوكورا مستحب جي جي كاروني وجوكورا مستحب حقا اك جنر جنو اي روكم امرا فاسطي بشور لكورو স্তাহাব কারণ কোরআন পড়তে গেলে উজু লাগে না বাধ্যতামূলক কোরআন ধরতে গেলে স্পর্শ করতে গেলে উজু বাধ্যতামূলক আর না হইলে পড়ার জন্য উজু করা মোস্তাহাব দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রত্যেক সালাতের টাইমে আপনার উজু করা যদিও আপনার উজুটা থাকে উজু না থাকলে তো করা বাধ্যতামূলক কিন্তু হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বলেছেন যে কারা নবীম যে নবীশো আসলাম প্রত্যেক সালাতের সময় উজু করে নিতেন হাদিসটা আমরা মধ্যে পেয়ে থাকি হাদিস নম্বর দুইশ চৌদ্দ এরকম ভাবে আপনার তৃতীয় নম্বর বিষয় সেটা হচ্ছে অথবা সে যদি সহবাস নাও করে যদি ঘুমিয়ে যেতে চায় অথবা খাদ্য বা পানিও গ্রহণ করতে চায় সহবাসের পরে তাইলে তার জন্য উজু করে নেওয়া কারণ আবু সাইদ খেলা হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি তিনশত আট এরকম ভাবে আরেকটা হাদিস আমরা দেখতে পাই হজরত আশা থেকে যে রসুল আকরুলা হম আরেকটা বর্ণায় রয়েছে যে ফারাদ আকুরাউ ইয়ানাম যে তার গোসল ফরাজ থাকা অবস্থায় তিনি যদি খেতে বা ঘুমাতে চাইতেন আহ এটা হচ্ছে একটা দ্বিতীয় নম্বর চতুর্থ নম্বর যেটা এটা আপনার গোসলের আগে উজু করে নেওয়া হজরত তিনি বলেন যখন গোসল খরচ হওয়ার পর গোসল করতেন তখন প্রথমে তিনি তার দুই হাত ধুয়ে নিতেন তারপরে হম দোয়ার সময় ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢালতেন তারপরে বাম হাত পানি নিয়ে নিজের লজ্জা লজ্জাস্থান ধুইতেন তারপরে উজু করে নিতেন সালাত মাথু এহাদিস আমরা দেখতে পাই মুসলিম শহীদ মে তিনশো আরেকটা কাজের কারণে উজু করা মুস্তাফ সেটা হচ্ছে সময়ে যেটা আমরা আপনার জায়গায় যাবে তখন তুমি সালাত নেবে অতপর তুমি ডান কাত হয়ে শুইবে এই হাদিসটা আমরা দেখতে পাই বোখারের মধ্যে দুইশত নম্বর হাদিস হম এই পাঁচটি কারণে সন্ন্যত যেটাই বলেন বলে তাহলে ব্যাপারটা আমাদের অজু সংক্রান্ত জানা হয়ে গেছে আল্লাহ জন আমাদেরকে সঠিকটা জানে আমল করে তোভিজান করুন